এক ভাই প্রশ্ন করেছেন কোনো কাজ করলে ভাগ্য পরিবর্তন আল্লাহ ভালো চাকরি দিয়েছিল শুরু করল। হঠাৎ করে একজিট লেগে একবার বাংলাদেশ চলে যেতে হলো ঘটছে ঘটনা চোখের সামনে এখানে দামের বেশ কয়েকটা ঘটনা ঘটেছে আমাদের চোখের সামনে এটি ওই পাপের কারণে আবার ধরে ফেললেন আল্লাহ অবশ্য কাকের কে দেখেন কাকের পতন ঘটে না তারপরে তেরো বছর ধরে এই অবস্থায় থাকলেন মক্কায় তো সময় তো যেতে দেন রুশের মতো সত্তর বছর ভারতের মুঘলরা বাদশারা নেতৃস্থানীয়রা মুসলমানরা এমন জমিদাররা, জমিদাররা কুফরি থেকে শুরু করে জুলম অত্যাচার আর যত পাপ হয় আল্লাহ রাবুল আলম ছিনি